রাহিস দিন কে খালিশ করো অ কামল জ আমাদের কাজের মধ্যে একলাস বাহ্যিক আড়ম্বরটা কী পরিমাণ হলো এটা আল্লাপকের কাছে মূল্যায়নের বিষয়টা লিনা বেলুয়াকুম এই আমল কে উন্নত আমল করতে পেরেছে এটা আমি দেখবো আক্তারো আমলা তার কাজ তত বেশি হয়েছে এটা আসলে দেখার বিষয় কাজ ফলদায়ক হয় তার মানের উন্নতির মাধ্যম তার বাহ্যিক রূপ বেশি হওয়ার বড় হওয়া বিশাল একটা কিছু হওয়ার ইসলাম আসলে মানুষদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করতে চায় আল্লাহবুল আলমদের সত্তা তো আমরা অদৃশ্য সত্তার উপর বিশ্বাস করি এই জন্য যার কাজের মধ্যে এই গোপনীয়তা যত বেশি পরিমাণ বিদ্যমান থাকবে তার কাজে আল্লাহর সাথে সম্পৃক্ততা সম্পৃক্ততাটা তত বেশি হবে এবং কাজের ফল তত বেশি দেখা যাবে শুরুতে ইসলামটা ওইভাবেই খাঁচি হাঁচি পা পা করে সামনে বেড়াশো চলে গেছে সুমাইয়া রাজি আল্লাহা যখন সাহায্য লাভ করেন তখন তার সাহায্যের মধ্যে কি মার্যাদা ছিল কে তাকে বাহবা দিয়েছে কি সম্মান তা তিনি পেয়েছেন কি শক্তি পেয়েছেন বা কি সম্মানই পেয়েছেন সেগুলো হয়ে গেছে মহাজেরিন আউ আলী মহাজরিন আল শাহ শাহতিন তাদের কার্যক্রমগুলো তখন এক কী মূল্য ছিল মূললই ছিল সেই নিভিড়িত মানে কাজ নিবিড়িত অবস্থায় যখন কাজের মধ্যে কোনো গৌরবের কিছু ছিল না সম্মানের কিছু ছিল না সুখ সুবিধার কিছু ছিল না সেই কাজগুলোর মূল্য আর পরবর্তীতে যখন এগুলির মধ্যে সম্মান মর্যাদা গৌরব আনন্দ করতে চলে এসেছে তখন তার অবস্থাটি এক আমাদের দৃষ্টিটা হয় যে আমার কাজটা হবে আল্লাহর জন্য এরপরও কাজ করতে গেলে পথের মধ্যে বিভিন্ন ভাবে অন্য সাইড এফেক্ট এগুলি ধরা যাবে বারবার খেয়াল রাখতে হয় যেন আমার মধ্যে সেগুলি চলে না আসে এই জন্য রসাম বলেছেন যে সিরকে হাঁফি মানে নিজের অন্যকে দেখানো অন্নকে শোনানো মানুষ ওদের সুখ্যাতি বা অন্যের বন্ধু বান্ধবদের প্রশংসা তাদের কাছে একটা সম্মানজনক অবস্থা এই বিষয়গুলি আফাহিন একেবারে ছোট পিপ্রার পায়ের আওয়াজের চেয়ে আরো বেশি সূক্ষ্মভাবে মানুষের ভিতরে প্রবেশ করে এই শিল্কে হাঁফি এটা ধীরে ধীরে ধীরে ধীরে মানুষদের আমলকে কি বানায় নেয় আর ভেদানি বানায় থাকে এটা যদি প্রশ্রয় এইটা থাকে তখন দেখা যায় যে বাহ্যিকভাবে কাজ করেছে আল্লাহর জন্যই কিন্তু হাসির মাঠে গেলে গিয়া দেখবে যে খাবার মাংসরা হাতে কিছুই পেল না সে আল্লাহ আমাদেরকে ওই করুণ অবস্থা থেকে রক্ষা করি এই জন্য শুরুতেই এটা মধ্যে বাদ দেওয়া উচিত আমরা সাধারণত এই প্রশংসা বা উৎসাহ পাওয়া বা সাথী বন্ধুদের মধ্যে কি একটু মর্যাদা বা হওয়া। আমি এটা কেন মেনে নিব আরে তোমাকে এত ভালো কি কাজ করার সুযোগটা দিনের কে হালনা কিন্তু আরো কৃতজ্ঞতায় মাথা নুয়ে যাওয়া উচিত এবং মানুষের আমি মূল্যায়ন আমার না হওয়াটা এটার কারণে আমি মনে মনে অনুৎসাহিত হওয়া বা এর কারণে আমি ক্ষুব্ধ হওয়া তো আসলে অনেকটা অনেকটুকু এই ক্ষেত্রে নিবিড়িত ভাবে কাজ করতে পারবে সে ততটুকু বেশি মিললিস না মাত্রাটি দুইটা বিষয়ের উপর একটা হইলো যে শহীদ তরিকাই হওয়া তরিকার মধ্যে ঝামেলা না হওয়া খালেস আরেকটা হলো নিজের নিয়তের মধ্যে বিশুদ্ধ এই দুইটা যার মধ্যে যেই পরিমাণ নিশ্চিত হবে সে সেই পরিমাণ দামি হবে এই দুইটার মধ্যে যার যেই পরিমাণ কমতি হবে সে সেই পরিমাণ কম দাম হয় এখলাসের সার্লম্ব এই দুইটা জিনিস তরিকা আর নিয়ত বিশুদ্ধ এটা হলো খালেস আল্লাহ আলিল্লাহ দিনুল খালিস আল্লাহ গ্রহণ করবেন কোনটা খালিস দিন খালেস সে দুইটা বিষয় আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কাজগুলো বেশি আঞ্জাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে তরিকাটা খালেজ হওয়ার ব্যাপারে আমাদের আলহামদুলিল্লাহ সংশয় নেই এখন আমাদের জন্য গুরুত্ব দেওয়ার বিষয় হলো যে আমার ব্যক্তিগতভাবে আমার মধ্যে ক্লাস আছে তরিকা একেবারে পুরো খালেসে থাকো ব্যক্তিগতভাবে আমার মধ্যে যদি এক না থাকে আমি কি হয়ে শহীদ তরিকা অপরিহার্য অপরিহার্য নাজের জন্য এটা কি করে না নাজাতকে অপরিহার্য করে নাজাতের জন্য শহীদ তরিকা অপরিহার্য শহীদ তরিকা হইলেই সে কিভাবে নিজেও কি তাহলে এটা সহি আমি যতটুকু আল্লাহ কাছে পুরস্কারের আশা করতে পারি আমার মনের বিপরীত কাজ যদি হয় এবং কাজ যদি ছুটি হয় এর মাধ্যমে আল্লাহর কাছে আরো বেশি কিসের আশা করতে পারি পুরস্কারের আশা হবে জানে আমার জানা নাই অবস্থানটা কিম হাদিস উল্লেখ করছেন সায়েন্স অফ ইসলাম একটা ইয়ে পুস্তিকা ন্যালিগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ভাষণটা গেছে ওখানে একটা হাদিস করেছেন বলেছেন যে আল্লাহ তালা যখন জমিন সৃষ্টি করেছেন জাল তানি জমিন কি করতে শুরু করে দুলতে শুরু করে জীবা আল্লাহ তালা পাহাড় স্থাপন করলে তখন জমিন তোলন করলেন ফিরেজ তারা আশ্চর্য হয়ে আল্লা তালাকে জিজ্ঞেস করলেন যে পাহাড় এমন শক্তিশালী বস্তু যে জমিনের এই কম্পাউন্ড থামিয়ে দিল্লা শক্তিশালী বস্তু আছে আল্লাহ তালা জবাব দিয়েছেন যে হ্যাঁ পাহাড়ের শক্তিশালী হল লোহা ফিরাজ আশ্চর্য হয়ে লোহার ব্যাপারে জিজ্ঞাসা করেছে আল্লাহ তালা জবাব দিয়েছেন লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন ফিরেজ আশ্চর্য হয়ে আগুনের চেয়ে শক্তিশালী বস্তুর ব্যাপারে জিজ্ঞাসা করেছে। ডান হাতে দান করেছে বাম হাতে টের পানি এর শক্তি এই পরিমাণ যে এই সব সৃষ্টি করত ওখানে যে আলিগড় এটা ইয়া বিশ্ববিদ্যালয় এটা কি মর্ডার মুসলমানদের এই জন্য উনি ওখানে ওইভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে দুনিয়ার এই বিজ্ঞানের বর্তমান থিওরি হলে কি যেই বিষয়ে নিজের সক্ষতার যে পরিমাণ বেশি তার শক্তি সেই পরিমাণ কি বেশি আনবিক বোমার চেয়ে পারমাণবিক বোমার বেশি কারণ আনবিক বোমার মধ্যে যেই তার অনুগুলো আছে সেইগুলি তুলনামূলক পারমাণবিক অনুষ্ঠানে কি বড় না এখানে যে পাহাড় পাহাড়ের অনুগুলো পাথরের অনুগুলো মাটি মাটির অনুষ্ঠায় কি পাথরের অনুষ্ঠে লোহার অনুগুলো কি আরো সূক্ষ্ম পাথরটা একেবারে গলে জান গল্প সবাই বলে এরপরে লোহার অনুসেয়ে আগুনের অনু আরো সূক্ষ্ম না আরো সূক্ষ্ম অন্য কি করা যায় অন্য ই আগুনের অন্য নির্ধারণ করা যায় পরে শুধু পরমানো পাওয়া যাবে যাই হোক যে আগুনের অনুর চেয়ে পানির অনুগুলো আরো সূক্ষ্ম আগুনের কি আগুনের মধ্যে কোন পানির মধ্যে পানি আর স্বচ্ছ না ছবি পর্যন্ত দেখা এটা তো দু জিনিস বাধা হয় সে আরো বেশি সবচেয়ে হওয়ার কারণ নেই তো কারণ গুলো ছবি কেউ আরো সূক্ষ্ম হওয়ার আর পানির বাতাসের আরো সূক্ষ্মকতা সৃষ্টি করে কোনো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে না এই জন্য আর শক্তিটাও বেশি বাস্তব ভাবে পানির বাতাসের শক্তি আর চেয়ে বেশি নয় পানিতেও বেশি না এরপরে বলেছেন এই কি মুমেনের সতটা যেটা দাম হাতে করেছে দাম হাতে কারণ মোমেন করেছে করতে গেট কা থেকে তার আত্মা থেকে তার রোগ থেকে আর মুমেনের রোধটা এমন একটা যেটা সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে সবচেয়ে সূক্ষ্ম এখানে পরে আরো সুন্দর করে আল্লাহ বস্তির ওখানে প্রমাণ করেছেন বলেছেন যে সমস্ত পৃথিবী হ্যাঁ একটা মুমেনের ভিতরে আজকালে তার কি আটটা কি করে না দেখা যায় না কিন্তু এটা এটা সবাই স্বীকার করতে পারতো আল্লাহ পৃথিবীর আল্লাহাক্ষম আল্লাপাক যদি দর্শনীয় পৃথিবীর স্বাভাবিক দৃষ্টিতে দর্শনযোগ্য কিছু হন তাহলে আল্লাহ পাকি শক্তিশালী হন স্বাভাবিক বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই এই সব কিছুর ঊর্ধ্বে এই সব কিছুর থেকে অনন্য একদম কি হবে থাকতে হবে যে সব কিছুর উপরে সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ যেমন রোগ আর যদি কোনোটার সাথেই সার সাথে ভিন্ন আপনি যদি বলেন যে রোগটা নাকের মতো রোগটা দাঁতের মতো রোহটা তার গরম রোহটা ঠান্ডা রোহটা গোল চেপ্টা ভারী আলুটা লম্বা খাটো কোনো প্রশ্নের উত্তর রোহের ব্যাপারে আসবে যদি আসে এটা রোগ না আসতে পারবে না মানে রুহের তুলনায় যেন দেহটা সৃষ্টি আর রোগটা যেন তার স্রাষ্টির কিন্তু আর টি গেল কি আর সব সৃষ্টি কোনটার মতোই আল্লাহ না আল্লাহ পাকের নিজের আকার আছে কিন্তু এই কোনো কিছু আকার যেগুলি আমাদের উদ্যম আমাদের দর্শন সাথে গিয়ে না এই জন্য আমরা অদৃশ্য সত্য আল্লাহ প্রতি আল্লাহ সব কিছুর উপর তিনি কি ক্ষমতা এই জন্য যে যতটুকু সুক্ষতায় কষ্টতে পারলো সে নিজের কাজকে তত বেশি কি করলো উন্নত করলো শক্তিশালী করে যে সে তার দাম হাতে ছাপতে করছে বা হাতে কি করতে পারে না জানতে পারে না এটা গোপনীয়তার কোন পর্যায়ে রক্ষা করছে এই জন্য তার শক্তির এমন শক্তি হয়েছে যে পৃথিবী কোনো শক্তি তার সামনে কি কোনো বস্তুর শক্তি সামনে কি হলায় দেখেন বর্তমান চিন্তা ভাবনা করে বা যারা গবেষণা করে এরা মুজাহিদদের কর্মকান্ডের ব্যাপারে তারা সুনির্দিষ্ট সঠিক কোন কারণ এই পর্যন্ত নির্ধারণ করতে পারছে কিছু বাস্তব ঘটনা ঘটার পরে এটা একটা কি দেখেন কিন্তু এই ব্যাখ্যাগুলো তাদের থিওরি মধ্যে কোনো মিলে তারা তো দেখে সবগুলো সম্ভব সম্ভব হয়েছে বসে ঘোষণা দিয়েছে লেগেছিলাম যে তিন মাসের বিয়ে আসলে বাস্তবে আল্লাহর বললাম নদী জন্য যারা কাজ করতেছে তাদেরকে দুনিয়ার এই বিচার দিয়ে কি করা এদের পরিণত এটা আয়ত্ত আনা যাবে যার কাজ যতটুকু এখলাস সম্পন্ন হবে আল্লাহর জন্য কি হবে সেই সময়ের পাড়া হয়ে যাচ্ছে আশ্চর্যজনক ভাবে কি হয়ে গেছে কথা রসমের জীবনে আমরা দেখি যে অল্প কয়েকটা দিন রসম কি করে ফেলি শত শত বছর ধরে চলে আসা একটা সমাজ ব্যবস্থা এটি মাত্র অল্প বেশি জিনিস এমন ভাবে যে এই পাল্টান করে যাব। পরে দেখা যাবে কি হবে গাছ বজা আর জমিনের গভীরে বীজ যা বপন হবে সঠিক বীজ আল্লাহ তো যেটা কি করেছে খুব করেছে এখানে পচা বীজ নষ্ট বীজ গপন করলে কি হবে এরপরে কি হবে না হবে সেই দায়িত্ব কি না আমার ইনশাল্লাহ আমি করবো এখানে আমাদের দিয়ে দিতে দিতেছেন বলেছেন যে সিরকে হাফি এই বিভিন্ন ধরনের লোক দেখানো বা অন্যের প্রশংসা এই সমস্ত জিনিসগুলি অন্তরের ভেতরে তোমাদের ঠেকে যায় কালো পিত্রা পিত্রার পায়ের আওয়াজের চেয়ে আরও বেশি কি সুখ লোক পিত্রার তলার আওয়াজ কি কেন আবহাওয়া যে লচন র তাহলে বাচ্চার উপায় তো রচনা তার জিদ্র শিখেছে আমাদের ব্যক্তিগতভাবে নিজেদের চেষ্টাটা থাকা উচিত যে আমাদের আমলটা পরিপূর্ণ কি হয় আসলে সম্পন্ন হয় এরপরে জাহিরি আসবাস হিসাবে এই দোয়াগুলো আমাদের অধিকায় থাকা উচিত তাহলে এর বরকথা হয় চাল্লাপাক আমাদের আমলটাকে করবে ফলদায়ক করে দেবেন আমাদের আমাদেরকে চেষ্টা করার অত উচিত দেবেন আর চেষ্টাটাকে ফল দেয়ার কথা